আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিসালাম রাসুলহ করিমিহি আজমাইন আম প্রিয় দর্শক মন্ডলী বাংলা পিস থেকে আজকে আমার আলোচ্য বিষয় হল ইসলামী অর্থনীতি সম্পৃক্ত অর্থ লালসা অর্থের লোভ ধনলোভ মানুষের জন্য কীরকম ক্ষতিকর হতে পারে হালাল হারাম ইত্যাদি তমিজে কত বড় নোকসান করতে পারে সেই সম্পর্কে কোরআন হাদিস থেকে কি বলে আমরা তা আলোচনা করব ইনশা আল্লাহ অনেক সময় দেখা যায় মানুষের চলার মতো বেশ অর্থ আছে বেশ চলবে রুজি রোজগারের সুন্দর ব্যবস্থা আছে তবু সে অতিরিক্ত অর্থের জন্য অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে আরও চায় যত আছে তারও বেশি চায় হালাল পথ না পেয়ে অথবা হালাল পথে ধনাগম কম দেখে হারাম পথকে উৎকৃষ্ট পথ বলে গ্রহণ করে মনে প্রশ্ন জাগে মানুষ হারাম উপার্জনে উদ্বুদ্ধ হয় কেন বিলাসিতা যখন মনে প্রাণে অনুপ্রবেশ করে তখন মানুষ অর্থ লোলুপতার শিকার হয় বিলাসিতার জীবন চায় আপনি চান আপনার স্ত্রী চায় ছেলেমেয়েরা চায় আর তখন অর্থের লোভ ধীরে ধীরে বেড়ে যায় আর তখনই অর্থ জন্য উপায় কৌশল অবলম্বন করতে হয় বিলাসবহুল পরিবেশে বিলাসিতার প্রতিযোগিতায় মানুষ নিজেকে পশ্চাৎপর্তি করতে চায় না প্রতিদ্বন্দ্বিতায় নেমে যায় ওর আছে ওর থেকে আমার ভালো হবে ওর বাড়ি আছে ওর থেকে ভালো বাড়ি হবে ওর গাড়ি আছে ওর থেকে ভালো গাড়ি হবে ইত্যাদি প্রতিযোগিতায় নেমে যায় আল্লাহ কুমুর তেকাসুর হাতা জোর তোমুল মাকাবের তোমরা আপোষে প্রাচুর্যের প্রতিযোগিতা শুরু করেছ যে পর্যন্ত না কবর দেখেছ তার মানে মরণ পর্যন্ত মানুষ কি করে এইভাবে প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত থাকে বিলাস বহুল পরিবেশে খাপ খাওয়ানোর জন্য অনেক সময় অতিরিক্ত অর্থ উৎপাদন বা উপার্জন করতে হয় বিলাসিনী অর্ধাঙ্গিনীর বিলাস সামগ্রী সংগ্রহ করতেও অনেক ধন অর্জনের পথ অবলম্বন করতে হয় আর সেই সময় হালাল পথ না পেলে অনায়াসে হারাম পথে পা বাড়ায় এই ধনলভী মানুষ মন চায় না যে কেউ গরিব হোক কেউ চায় না যে আমি গরিব থাকি অথচ সীমালঙ্ঘনকারী ধনবত্তা থেকে গরিবী অনেক ভালো যদি আপনি এমন ধন পেয়েছেন যাতে আপনার সীমালঙ্ঘন হচ্ছে তার থেকে গরিবই ভালো কিন্তু না আসলে মন ধনী হলে সেটাই হচ্ছে যথেষ্ট যার মন ধ্বনি নয় তাকে সারা পৃথিবীর ধন যদি দেওয়া হয় সে ধনী হতে পারে না তার মনে ধন পিপাসা মেটে না যত খায় যত পান করে তত পিপাসা আরও বেড়ে চলে কিসের মতো ওই যে গরম পানি পান করার মত নোনা পানি পান করার মত দিলেন পানি পান করলেন কিন্তু লাভ হল না আবার খেতে মনে হবে তাই না আবার পিয়াস পিয়াজ মরবে না পৃথিবীর সম্পদ তার জন্য যথেষ্ট হয় না যার মন ধ্বনি সেই প্রকৃত ধনী নচে সারা পৃথিবীর পেয়েও পিপাসা মিটে না আসলে রাসুল্লাহ আলহ্লাম আবু জার বলেছিলেন ইয়া আবা জার আ তারা আন্না কাসাল মাল এলাকা তুমি কি মনে করো বেশি মাল সম্পদ হলে সেই ধনী লোক ইন্না মালগেন গেনাল কাল আসলে ধনবত্তা হলো হৃদয়ে ধনবত্তা যার মন ধনী সে অল্প মালেও ধনী আর যার মন ধনী নয় ওল ফাকরু ফাকরুল কাল আর যার মন গরিব তার অনেক ধনেও সে মান কানাল গরিবা যার হৃদয়ে ধনবত্তায় পরিপূর্ণ সে দুনিয়ার মাল ধন যতই কম পাক তাতে তার ক্ষতি হয় না ও মান কান ফাকরু ফি কালবিহি আর যার হৃদয় হচ্ছে গরিব যার মনে দারিদ্র আছে ফালা দুনিয়া যত বেশি পাক তাকে অমকাপেক্ষি করতে পারে না অভাব শূন্য করতে পারে না নাফসাহু আসলে আত্মাকে নফসকে মনকে ক্ষতিগ্রস্ত করে তার কার্পণ্য ও বহিলি একটা গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসে বলা হয়েছে যে মনের ভিতরে যদি ধনের লোভ থাকে তাহলে সে কোনোদিন ধনী হতে ধনী হয়েও সে ধনী হতে পারবে না বাংলাতে বলে বৃত্ত হতে চিত্ত বড় বাংলা প্রবাদে আছে বৃত্ত হতে চিত্ত বড় বৃত্ত মানে ধন ধন সম্পদ থেকে যদি আপনার চিত্ত বড় হয় তার মানে মনের ভিতরে ধনবত্তা থাকে তাহলে সেটাই হচ্ছে আসল ধনবত্তা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ধনবত্তার জন্য কতটুক জরুরি আপনি ধনী হতে চান ঠিক আছে আপনি ধনী হতে চান তাহলে এই দোয়া বারবার পড়েন আল্লাহ ফিনি বে হালালি কান হারিক আমাকে অভাব মুক্ত করো এখানে কিন্তু উদ্দেশ্য নয় যে আমাকে বিশাল রাজা বানিয়ে দাও চাই না আমি রাজা হতে শুধু একটি আশা এ ধরনের বুকে হবে আমার একটি বাসা তাই না এ কথা অনেকেই বলে শুধু বাসা না এমন অল্প সন্তুষ্ট হলে হবে না আপনি রুজি রোজগার করেন কিন্তু ধনের আপনার ভিতরে যেন লোভ না থাকে উপার্জন করেন এখন কি ধরনের কতটুক যতটুক আপনার মন বলবে যে আমি ধনী হয়েছি সচ্ছল অবস্থা আপনার আসবে আপনি সুখী মানুষ রসুল্লাহামের জবানি শুনুন তাদ আফলাহ মান আসলাম দুনিয়াতে সফল মানুষ সেই যে মুসলমান হয়েছে যত বড়ই মানবিক্ষোভ যদি তার মুখে ইসলাম না থাকে ইমান না থাকে সম্পূর্ণ মানুষ সে নয় সম্পূর্ণ মানব সে নয় পূর্ণ মানব হতে হলে ইসলাম তার ভিতরে থাকতে হবে যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা আর বিধান অনুযায়ী আল্লাহ নিজের জীবন পরিচালনার জন্য বিধান পাঠিয়েছেন সেই বিধানকে যে বরণ করে নেবে তার জীবন পরিপূর্ণ মানবে মানবতায় পরিপূর্ণ আর যদি বলেন যে না কোনো ধর্ম না মেনে আমি শুধু মানব তো শুধু মানব আপনি কি হিসাবে শুধু মানব আপনার গাইড কই আপনার মনে তৈরি করা গাইড মতো আপনি চলেন তো আপনি নিজে ধোকা খাবেন কারণ গাড়ির তৈরি আপনি করেননি গাড়ি যে তৈরি কর্তা যে সৃষ্টিকর্তা গাড়ির নির্মাতা তার গাইড বুক নেন তার গাইড নিয়ে চলেন তাহলে আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না আপনি বুঝবেন না যে রাস্তা আপনার ক্লিয়ার আছে খাল আছে না কি আছে যখন আপনি গাইড নেবেন। তখন সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন মানুষ রূপে পূর্ণ মানুষ তখন হবেন যখন সৃষ্টিকর্তার গাইড নিয়ে চলবেন পূর্ণ মুসলমান হওয়া ছাড়া পূর্ণ মানব হওয়া অসম্ভব রাসুল্লাহ আসলাম বলছেন আফল্লাহমান নিশ্চয়ই সে সফল কাম যে মুসলমান হয়ে সে মানুষ সফলকাম যে মানুষ ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে ও রুজিয়কা কাফা আফান আর দুনিয়ার বুকে যথেষ্ট রুজি দেওয়া হয়েছে সচ্ছল রুজি সচ্ছল রুজি কাকে বলে টেনশন নেই সকালে খেলেন দুপুরে কি খাবেন টেনশন নেই দুপুরে খেলেন আর রাত্রে কি খাবেন কোনো টেনশন নেই চলে যায় টেনশন মুক্ত রুজিয়ে কাফা আফান যথেষ্ট পরিমাণে রুজি আছে তাকে রুজির ব্যাপারে কোনো টেনশন নিতে হয় না কোনো হয়রানি হতে হয় না কোনো দুশ্চিন্তায় ভুগতে হয় না এই লোক বিমা একটা শর্ত আছে আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে সে সন্তুষ্ট যা দিয়েছে তাই নিয়ে সে সন্তুষ্ট তার মানে সে অতিরিক্ত চায় না অতিরিক্ত চাইলে সে কোনো দিন সুখী হতে পারবে না আপনার যতটুক পেয়েছেন আপনি তাই নিয়ে সন্তুষ্ট হন আপনি মহিলা হয়ে বিবাহ করে শ্বশুর বাড়িতে এসেছেন যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট হন পাশের বাড়ির দিকে তাকাবেন না আপনার যে ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে সেই ভাইকে স্বামী বলে নিয়ে সন্তুষ্ট হন বড় ভাই ছোটো ভাইয়ের দিকে তাকাবেন না তাহলে সুখ পাবেন না আপনি যেমন ধন পেয়েছেন যেমন জন পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট হন ওপরের দিকে তাকাবেন না তাহলে সুখ পাবেন না আপনি যেমন বউ পেয়েছেন সেই বউ নিয়ে সন্তুষ্ট হন এ ওর বউ দিকে তাকাবেন না তাহলে কিন্তু অতিরিক্ত খিদমত পেলে শাশুড়ি সন্তুষ্ট হতে পারবে না তাতে তার মনে দুঃখ পাবে বৌ আমার খিদমত করে না বউ আমার গায়ে হাত পায়ে হাত করে না এবারে আত্মীয় স্বজনের কাছে চর্চা করবেন পাড়া প্রতিবেশীর কাছে চর্চা করবেন আর বে পর্দা পরিবেশে বুঝতেই পাচ্ছেন সাঁকচুন্নিরা এসে আপনাকে চিমটি কাটবে আপনাকে সুসুরি দেবে ফলে বউকে ছোট ভাববেন অতিরিক্ত সুখের কামনায় আপনি নিজে সুখকে হারিয়ে বসবেন সুতরাং যে যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট হন আল্লাহ তালা প্রত্যেকের ভাগ্যে লিখে রেখেছেন না কেন আপনি নিজের ভাগ ও ভাগ্য নিয়ে সন্তুষ্ট হচ্ছেন না ঠিক আছে আপনি চেষ্টা করুন যাতে ভালো হয় কিন্তু যা পেয়েছেন তা নিয়ে আপনি আপনার মন খারাপ করবেন আপনার নিজের যে সুখটা পেয়েছিলেন সে সুখটাকেও বরবাদ করবেন এটা হয় না মোহাম্মদ রসুল্লা সাল্লাম কি সুন্দর কি চমৎকার একটা কথা বলেছেন তিনটে শর্ত এক মুসলমান হও মুসলমান কাকে বলে আব্দুল রহমান গরুর গোস খেলি মুসলমান হয়ে যাবে তা না গরুর গোস তো খ্রিস্টানরা খায় নাম নিলে ইসলাম কাকে বলে ইসলাম হলো তৌহিদ এবং সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া মানে আল্লাহর বিধান মেনে নেওয়া আল্লাহর করতে পারেন না আর আপনাকে আল্লাহ রুজি দিয়েছেন তাই নিয়ে আপনি দুনিয়ার রাজা আপনি হচ্ছেন দুনিয়ার রাজা সে কথা রসুল্লাহ আর একটা হাদিসে বলছেন মানবাহিহিমি রিহা। যে ব্যক্তি সকাল হলো এমন অবস্থায় সকালে উঠল এমন অবস্থায় উঠল যে কোনো অনিরাপত্তা নেই কোনো ভয় নেই কেউ বোম মারতে আসছে কেউ কাটতে আসছে কেউ চুরি করতে আসছে কেউ ডাকাতি করতে আসছে কি কেউ কোনো ক্ষতি করতে আসছে কোনো হিংহস্ব জন্তু আসছে কি কোনো জিন আসছে কি কোনো ভূত আসছে কি রোগ আসছে কোন বালাই আসছে কোনো চিন্তা নেই নিরাপত্তা সকালবেলাতে উঠছে নিরাপদ। নিরাপদি শরীরে কোনো রোগ নেই সকালে উঠলো ঢাকা উঠছে কিসের গ্যাস তারপরে আর কি চিড়ি দিও না চাই কি ব্যাপার ডায়াবেটিস তারপরে হ্যাঁ হ্যাঁ এটা দিও না কোলেস্ট্রল হ্যাঁ এটা করুন না প্রেশার আছে এই বিভিন্ন রোগে মানুষ ভোগে তাই না না না এই লোক কেমন সকালে উঠলো নিরাপদ নম্বর দুই শারীরিকভাবে সুস্থ শরীরে কোনো রোগ নেই মাশাল সুস্থ আর নম্বর তার কাছে সেই দিনকার রুজি আছে টেনশন নেই যে কি খাবো কি রান্ধব তাহলে সে তাকে যেন দুনিয়ার রাজা বাণীদের সমস্ত তমাম দুনিয়া যেন তার কাছে আছে সদেহ দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার বাকি কথা পূর্ণ করব সে আল্লাহ সাথে থাকুন কাছে থাকুন প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম মোহাম্মদ ও রসুল্লাহ আসাল্লাম বলছেন তাহলে সে দুনিয়ার রাজা কে যে তার নিজের বাড়িতে পরিবারে সকাল হল সে নিরাপদ শারীরিকভাবে সে সুস্থ আর রুজির কোনো টেনশন নেই আল্লাহ আকবর এর থেকে বেশি কিছু চান দুনিয়ার রাজা কিন্তু না মানুষের অতিরিক্ত লোভ মানুষের অতিরিক্ত লোভ আমার অতিরিক্ত বিলাসিতা সে পেতে চায় তাই সে উল্লঙ্ঘন করতে চায় এই সুখকে সে দূরে রেখে এমন পথ অবলম্বন করে হারাম পথ অবলম্বন করে যে সে সচ্ছল রুজি পেয়ে সন্তুষ্ট হতে পারে না মোহাম্মদ রসুল্লাহ দোয়া করতেন তার একটা দোয়া ছিল আল্লাহ আল রিজকা আলী মোহাম্মদ হে আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারের রুজি করো যথেষ্ট রুজি বরাবর রুজি না কম না বেশির দরকার নেই সচ্ছল রুজি আমাকে সচ্ছল রুজি দান করো মুসলিম শরীফের হাদিস পথে বোঝা গেল সচ্ছল রুজি পাওয়াটা হচ্ছে বিশাল ব্যাপার অতিরিক্ত ধনের লোভ মোটেই উচিত না অনেক মানুষের কাছে বাস্তবে যে দুনিয়াটা কার জবাবে দুনিয়া টাকার দুনিয়া টাকা পয়সা নাই যার তার মরণ ভালো এ সংসারেতে পয়সা নেই তো মরণ ভালো কিন্তু সত্যিই একেবারে গরিব একেবারে নিঃস হলে তো সত্যিই মরণ ভালো তাই না কিন্তু না তা না আপনার যথেষ্ট রুজি আছে সুতরাং আপনি হচ্ছেন দুনিয়ার বাদশাহ যার আছে টাকা তার সব পাপ ঢাকা যার নাই টাকা তার সব কথাই ঢাকা টাকা যখন কথা বলে সত্য ন্যায় তখন চুপ থাকে সব কথা ফাঁকা আসল কথা টাকা সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করে যে অর্থই হলো জীবনের সব কিছু সে ব্যক্তি তা অর্জনের পথে সব কিছুই করতে পারে যে মনে করে অর্থই সব কিছু সে অর্থ উপার্জন করার জন্য সব কিছুই করতে পারে পারে না পারে না যদি দরকার হয় খুনও করতে পারে কারণ অর্থই সে সব কিছু মনে করে আর সেই সময় সে ছেঁড়া কাঁথায় শুয়ে থাকে আর লক্ষ টাকার স্বপ্ন দেখে ছেঁড়া কাথায় ঘুম দিচ্ছে অথচ টাকা স্বপ্ন দেখছে বড় বড় বাড়ি বড় বড় গাড়ি হ্যাঁ তার মনের ভিতরে যেহেতু টাকা টাকা টাকা টাকা টাকা টাকা করছে আর এই টাকার ফলে তার ভিতরে কাটা টাকা টাকা তার ভিতরে সুখ নেই শান্তি নেই এপাস ওপাস করছে টাকা এপাস করছে টাকা মানুষের মধ্যে অতিরিক্ত লোভ হলে এই হলো সমস্যা আল সাল্লা বলছেন যে দুটো যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয় তো ছাগলের পালের কি সর্বনাশ হবে নাকি বাগে ছাগল চড়াবে বাগে ছাগল চড়াবে একটা একটা ধরে ধরে খাবে বলছি যত ক্ষতি করবে দুটো বাগে ছাগলের পালে তার থেকে বেশি ক্ষতি করবে মানুষের মাঝে দুটো লোভ সেটা হচ্ছে কি ধনের লোভ আর জশের লোভ ধনের লোভ আর খ্যাতির লোভ মানুষের সম্মান হোক তার পদ হোক তার খ্যাতি হোক তার যশ হোক তার না সুনাম হোক মানুষের ভেতরে লোভ থাকে তাই না নেতৃত্বের লোভ ইমামতির লোভ তারপরে গ্রাম যদি নাও মানে তাও মুরলি করতে চায় ভেতরে একটা মুরলির লোভ এই লোভ খুব ক্ষতিকর মানুষের মাঝে এলে সে অনেক পাপে লিপ্ত হয়ে পড়ে আর ধনলোভ ধনের লোভও তাই ধনের লোভ যদি মানুষের মাঝে আসে তাহলে মানুষকে বরবাদ করে ছাড়ে ধন যখন মানুষের মনে বসে যায় তখন সে অন্যায় পথে পা বাড়ায় এই জন্য রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওই দুটো নেকড়ে বাঘ যেমন ছাগলের পালে ক্ষতি করবে তার থেকে বেশি ক্ষতি করবে মানুষের মাঝে ধনলোভ ও যশলোভ সুতরাং ধনলোভ নিশ্চয়ই ভালো নয় এবং তা খারাপ জিনিস রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া আরও বলছেন ইন আল্লাহ কাল আল আল্লাহ বলছেন মাল কি জন্য দিয়েছে আপনাকে দুনিয়ার বুকে মাল অবতীর্ণ কি জন্য হয়েছে মাল কেন দেওয়া হয়েছে বলছেন করার জন্য হাই হাই। নামাজ কায়েম করার জন্য মাল দেওয়া হয়েছে আপনি দুনিয়াতে খেতে পাচ্ছেন কেন যাতে আপনি তা খেয়ে আল্লাহ ইবাদত করতে পারেন নামাজ পড়ার জন্য জাকাত দেওয়ার জন্য মাল কামান তাতে জাকাত দেবেন যাদের অক্ষম অক্ষম মানুষ বিধবা যাদের কামাবার উপার্জন করার কেউ নেই তাদেরকে আপনি দান করবেন ভালো জিনিস মাল এই জন্য দেওয়া হয়েছে আর যদি কোনো আদম সন্তানকে এক ওয়াদি পরিমাণ এক পরিমাণ মাল দেওয়া হয় তবুও মানবের প্রকৃতি এই যে সেহাবাই কুন আল্লাহ হুসেন তার জন্য আরেকটা উপত্যকা হোক এক উপত্যকা হয়েছে আরেকটা উপত্যকা চায় নিরানব্বই হয়েছে কি করে একশো হয় নশো হয়েছে কি করে হাজার হয় এইভাবে লোভ বাড়তে থাকে যত বেশি হয় তত তার মধ্যে পিপাসা বাড়তে থাকে যদি তার দুটো উপত্যকা হলো তখন তারপরে আবার বলবে যে তিন উপত্যকা কি করে হয়। আদম্ মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না মাটি দিলে তবে ভরবে মাটির অভাব নেই তাই না बुल कर बुजती पा माले लोभ मानुषर मे कत बड़ क्षतिकर प्रसूल सल्लाम এই যে মাল দেখছ এই মাল হচ্ছে সবুজ শ্যামল হ্যালু মিষ্টি নিশ্চয়ই মিষ্টি এবং সবুজ সবুজ শ্যামল কেন বলা হলো সবুজ শ্যামল ফসল দেখলে তৃণভোজী প্রাণীর কত লোভ হয় আহা বেঁধে রাখলে আপনাকে টেনে নিয়েকে গিয়ে ফসলে নামায় শস্য শ্যামল সেখানে গিয়ে ছুটে যেতে চাই মন তেমনি মানুষের মন যদি মিষ্টি পায় সেখানে মন যায় যে তার অনুপাতে হক অধিকার অনুপাতে গ্রহণ করে অধিকার অনুপাতে গ্রহণ করে তাহলে তাকে তার মাঝে বরকত দেওয়া হয় কামা নখাজাহু বেশ আর যে মনের লোভ রেখে গ্রহণ করে লাম ইবারকলা হুফি তাকে তাতে বরকত দেওয়া হয় নাশবা আর সেই ব্যক্তি তার মতো হয় যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না খায় কিন্তু পরিতৃপ্ত হয় না পেট ভরে গেছে তবুও খেতে মনে হয় মানে পরিতৃপ্তি আলাদা জিনিস সামান্য খেলে এটা পরিতৃপ্ত হয় কিন্তু এ খাচ্ছে অথচ পরিতৃপ্ত হচ্ছে না এই অবস্থা তার হয়ে যায় ওয়াল ইয়াদুলিয়া খাই ইয়াদিস আর এই যে উপর হস্ত চিত হস্ত অপেক্ষা উত্তম তুমি লোককে দিতে শিখো চেয়ে খেও না আচ্ছা মাল উপার্জন করতে হবে তবে না আপনি দিতে পারবেন কিন্তু মালের অতিরিক্ত লোভ হলে হবে না মালের অতিরিক্ত লোভ হলে আপনার মাঝে সর্বনাশটা আসতে পারে সময় বেশি নেই বাকি কথা ইনশাল্লাহ আবার আপনাদেরকে পরবর্তী বৈঠকে বলব এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন অনেক মানুষের অনেক নাসির বলে ডাকছে তো যে লোকটা ডাকছে এবং যে লোক সাড়া দিচ্ছে এর কি পরিমাণ গুণা হতে পারে যখন কোন মানুষের নাম হবে আব্দ যুগে আল্লাহর নামের সঙ্গে আব্দ যুগে নাম হবে তখন সেই মানুষকে সেইভাবেই ডাকতে হবে আবদুল্লাহ আবদুল হামিদ আবদুর রহমান আব্দুল করিম আবদুল রহিম তাই না এখন সমস্যা হচ্ছে লোক সমাজে প্রচলিত আছে ওরা বলে শুধু গফুর নয় আবার আব্দুল গফুর তাই না তার মানে তারা অতটা সম্মান দিতে চায় না অতটা নাম উচ্চারণ করতে চায় না সংক্ষেপে আব্দুল গফরকে কী বলে এ গফুর এ গফুর ভাই তাই না আব্দুর রহিমকে কি বলে এ রহিম রহিম ভাই এইরকম বলে ডাকা জায়েজ না না যায়জ আসলে আল্লাহতালার কিছু নাম আছেন শেফাতি নাম আছে যে সিফাতি নাম হচ্ছে কেবল তার জন্য খাস কেবল তারই বৈশিষ্ট্য সেটা কোনো মানুষের বা সৃষ্টির বৈশিষ্ট্য হতে পারে না যদিও তা কিঞ্চিত পরিমাণে সেই নামের সাথে আব্দে লাগিয়ে যদি কারো নাম হয় তাহলে তাকে আব্দ ছেড়ে দিয়ে ডাকা ঠিক না যেমন আল খালেক আল আলখালেখ কে। সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ মানুষ কি কিছু সৃষ্টি করতে পারে মোটেই না এটা মাছ সৃষ্টি করতে পারে না এই জন্যে খালেক ভাই বলে ডাকা ঠিক না এই খালেক খালেক মিয়া ডাকা ঠিক না তাই না তেমনি যে নামের সাথে আব্দে যোগ আছে এবং সেই নাম আল্লাহর বৈশিষ্ট্য কিন্তু মানুষও সেই বৈশিষ্টের সেই গুণে গুণান্বিত হয় কিন্তু আল্লাহর গুণ আর মানুষের গুণ তো এক না যেমন রাহিম রাহিম আর রাহিম হচ্ছে আল্লাহ আর রাহিম মানুষ হতে পারে তাই না আল্লাহ আল্লাহ নবী কে রাউফ রাহিম বলেছেন আল্লাহর নাম আর আর আল্লাহ বলেছেন আল্লাহর নাম আর রাহিম রাহিম বলেছেন। নাম আল আজিজ কিন্তু মিশরের বাদশাহ কে আল আজিজ বলেছেন আল্লাহর নাম আল আলী অথচ আল্লাহ নবীসালামের সাহাবিজ আচা তো ভাই এবং জামাই তাকে কি বলেছেন আলী তাই না এই যে বোঝা গেল যে নাম মাত্র আল্লাহর বৈশিষ্ট্য বা গুণ নয় সেই নাম যদি কারো আব্দে যোগে হয় তাহলে আব্দে ছেড়ে দিয়ে তাকে ডাকা যায় রহিম ভাই করিম ভাই বলা যায় সমস্যা নেই কারণ আর রহিম হচ্ছেন আল্লাহ কিন্তু রহিম আল করিম হচ্ছেন আল্লাহ কিন্তু হচ্ছে করিম আল বাদ দিয়ে বলা যায় সেই ক্ষেত্রে আমরা ডাকতে পারি বাকি থাকলো যেটা একবারেই আল্লাহর খাস গুণ সেটা আল যোগ না করেও ডাকা যেমন খালেক বললাম খালেক হচ্ছে একমাত্র আল্লাহ কিন্তু মালিক মালিক আল্লাহ হন আল মালিক আর আমাদের দুনিয়ার বাচ্চাকেও কি বলা হয় মালিক যাই হোক সময় শেষ হয়ে গেছে প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ তালদেরকে তৌফিক দেন ইলম শিক্ষা করার ও সাল নবীন মোহাম্মদ আলআ আজমাইন আসসালাম আলাইকুম ওরহমতুল্লা বাক